السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله الحمد لله الحمد لله كفا والصلاة والسلام على من لا نبي بعده قال تعالى يا أيها النبي حسبك الله যাবতীয় প্রশংসা এবং প্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল আলহ ওর প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ আলাই আল্লাহ আলহ বন্ধুগণ আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টির শিরোনাম হচ্ছে সাহাবায়ে সম্পর্কে আমাদের আকৃদা বা বিশ্বাস কি হওয়া উচিত সাহাবা কাদের বলা হয় তাদের অবদানেই বা কি আছে এবং সে সম্পর্কে আমাদের কি বিশ্বাস হওয়া দরকার এ সম্পর্কে আজকের আলোচনা করা হবে ইনশাল্লাহ বিষয়টি কেন গুরুত্বপূর্ণ এবং কেন আমাদের জানা দরকার সে সম্পর্কে একটি প্রাচীন মহাদ্দেশের একটি উপটি আপনাদের শুনে কতখানি গুরুত্বপূর্ণ সে সম্পর্কে একজন মহাদ্দেশের একটি উক্তি শুনাই একটি বক্তব্য শুনায় তার নাম হচ্ছে আবু জোরা আর রাজি তিনার মৃত্যু হয়েছে তিনি দুইশো চৌষট্টি হিজড়িতে ইন্তকাল করেছেন দুইশ চৌষট্টি হিজড়িতে ইন্তেকাল করেছেন তার মানে আজ থেকে কত বছর পূর্বে প্রায় বারোশো সাড়ে বারোশ বছর একজন মহাদ্দেশ যার থেকে এমাম মুসলিম রহমতুল্লাহ আলেই হাদিস নিয়েছেন মানে শিক্ষক এমাম মুসলিম রহমতুল্লাহ আলে এমাম সিরমিজি নাসাই এবং ইবনে মাজা তাদের শিক্ষক উক্তি শোনাই এই বিষয়ে তিনি বলছেন খুব বের করছে সাহাবাদের দোষ ত্রুটি বর্ণনা করছে যদি এরকম কোনো মানুষকে আপনি দেখেন তাহলে জেনে রাখো সে হচ্ছে কাফের شيء في الاسلام فقطو زندিক কেন و ذلك ان الرسول حق কারণ রাসূল হচ্ছেন হক সত্য والقران حق এবং কোরআনও হচ্ছে সত্য নি সন্দেহ وما جاء به حق এবং কোরআনে যা কিছু এসেছে বা রাসূল যা কিছু নিয়ে এসেছেন সব সবকি হক এবং সত্য এর সকল কিছু এসেছে সাহাবাদের মাধ্যমে কার মাধ্যমে ভাই শাহাবাদের মাধ্যমে কারণ আল্লাহ রসুল সাহায্য ইন্তকাল করেছেন তখন এই দিনের সবকিছু কে প্রচার করেছেন সাহাবাইকার বলছেন তাদের মাধ্যমে এসেছে করতে চায় এরা মন্দ বলতে চায় লেত কে বাতিল করে দেওয়ার জন্য আর ওরাই বেশি প্রচার হয়েছে আমরা তাদের মাধ্যমেই কোনো না কোন রূপে হেদায়ত হয়েছি ইসলাম গ্রহণ করেছি যদি কোন মানুষ এদেরকেই দোষারোপ করে এদেরকেই মন্দ বলে এদের সম্পর্কেই কুটক কটুক্তি করে তাহলে যাদের মাধ্যমে দিন আসলো ওরাই যদি মন্দ হয়ে যায় তাহলে আমরাও কি হয়ে গেলাম আমরাও মন্দ হয়ে গেলাম ওরা যদি অসত্যের উপর থাকে তাহলে আমরাও কি হয়ে যাবো অসত্য হয়ে যাব এই অনুযায়ী কোরআন এবং হাদিস যেটা সত্য সেগুলোও কি হয়ে যাবে অসত্য হয়ে যাবে সেজন্য সাহাবাহরামের সম্পর্কে আমাদের জ্ঞান রাখা এবং এ সম্পর্কে আমাদের বিশ্বাস যেটা থাকা উচিত সেটা আমাদের জানতে হবে এই কারণে বিষয়টা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত উপস্থাপন করছি যে মহরম মাস শুরু হয়ে গেছে আর এই মহরম মাসের দশ তারিখে আশুরা এবং মহরম কেন্দ্র করে অনেক কিছু শুনবেন অনেক কিছু বলা হবে তার মধ্যে একটা বড় ধরনের গোলমাল হবে এই যে কিছু সাহাবিদেরকে গালি দেওয়া হবে আর কিছুদের সম্পর্কে খুবই চোখ দিয়ে পানি ঝরানো হবে সেই জন্য আমাদের প্রথমে এটা জেনে নিতে হবে যে সাহাবায় কেরাম কারা এবং এদের সম্পর্কে আমাদের আকি দেওয়া বিশ্বাস কি থাকা দরকার মোহর ইনশাআল্লাহ এর পরের আলোচনাটা করার চেষ্টা করব বন্ধুগণ প্রথমে আমরা এটা জানবো যে সাহাবি কাকে বলে সাহাবি এর বহু বচন হচ্ছে সাহাবা সাহাবিটা কি জিনিস এটা বাংলাতেও আপনারা একটু বুঝতে পারেন আমরা বাংলাতে বলি যে এই লোকটা তার সহবতে আছে এর সহবতের থেকে খারাপ হয়েছে এর সহবতে থেকে লোকটা ভালো হয়েছে মানে কি মানে ওর সংস্পর্শের থেকে ওর সাথে চলাফেরা করে এরকম হয়েছে তো এই সাহাবি শব্দটি বা সাহাবা শব্দটি সাদ হা বা সহবা থেকে এসেছে সহবা মানে হচ্ছে কারো সংস্পর্শ গ্রহণ করা কারোর সাথে থাকা কারোর সাথে উঠা বসা করা তাই এই সাহাবির আলাল ইসলাম যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহকে ইমানের অবস্থায় দেখেছে এবং ইমানের অবস্থাতেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে ওকে ওকে বলা হয় সাহাবা বা সাহাবি যে ব্যক্তি আল্লাহ রসুল্লাম ইমানের অবস্থায় দেখেছে যদি বটে কিন্তু আবার মৃত্যুর পর্বে মুরতাদ হয়ে গেছে ইসলাম থেকে ফিরে গেছে তাহলে কি হবে না সেও সাহাবি হবে না তাহলে সাহাবির জন্য সত্য হল যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছে সেটা অল্প সাক্ষাৎ হোক অনেক লম্বা সাক্ষাৎ এক মুহূর্তের জন্য হোক বা সবসময় এই সংজ্ঞা আল এসাবাহিতা মিজ সাহাবা ইবনে হাজারের প্রথম খণ্ড চতুর্থ নম্বর পৃষ্ঠা দেখা যেতে পারে অনুরূপ ইবনে কাসির খণ্ড দুই পৃষ্ঠা নম্বর চারশো তে দেখা যেতে পারে এখন আমরা জানলাম যে সাহাবি কে আর এটাকে স্বয়ং দেখেছেন সাক্ষাৎ করেছেন দেখার পর নাম এনেছেন পিছনের যতগুলো কুফরি বিশ্বাস থেকে নিয়ে পুফরি যতগুলো ছিল যা কিছু সবগুলা শেষ করে দেওয়ার পর ইসলাম গ্রহণ করেছেন এই সাক্ষাৎটাও একটা বিরাট মর্যাদা আজ একটু আগে আমার একটা প্রশ্ন শুনলাম যে আমাদের দেশের অমুক অমুক লোকেরা নাকি এই আরব থেকে এসেছে মানে আরব আরব থেকে হওয়াটাই আমাদের দেশের মানুষ এটা কি মনে করে মর্যাদার মনে করে কিন্তু যদি দেখা যায় যে না আরবের ওই জায়গার যেখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ছিলেন তাহলে আর কি হলো যদি এটা প্রমাণিত হয় যে না ইনি আল্লাহ রসুল্লাহ সাল্লামকে দেখেছেন তাহলে কেমন হবে আল্লাহ রসুল্লাহামের সাথে সাক্ষাৎ করার তারা সৌভাগ্য লাভ করেছেন শুধু এটা না ইসলামের জন্য যাবতীয় শ্রম দিয়েছেন ইসলামের জন্য যাবতীয় শ্রম দিয়েছেন তারা আল্লাহ রসুল্লা সাল্লাম যদি আদেশ করেছেন অমুক জায়গায় যেতে হবে অমুক জায়গায় যুদ্ধ করতে হবে সংগ্রাম করতে হবে তারা বাড়ি থেকে বের হয়ে গেছেন চিন্তা করতে পারেন একজন সাহাবি যার নাম হচ্ছে হানগালা তাদের আল্লাহ আনহ তিনি এমন এক সাহাবে যিনি নতুন বিবাহ করার পর স্ত্রীর সাথে তিনি সেই বাসর রাত্রিতে আছেন এই সময় যখন যুদ্ধের ঘোষণা হয়েছে তখন তিনি ওই বাসর রাত্রি ছেড়ে জেহাদের জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথে রওনা দিয়েছেন তার উপর ফরজ গোসল ছিল সে কারণে যখন যুদ্ধের ময়দানে তিনি শহীদ হন তখন আল্লাহতালার পক্ষ থেকে ফেরেস্তার মাধ্যমে তাকে গোসল দেওয়া হয়েছিল সেই জন্য তার নাম রাখা হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছিলেন তোমরা সাদগা করো খায়রাত করো প্রয়োজন আছে অর্থ করি তখন সবাই যখন অর্থ নিয়ে আসে বাড়ি থেকে হজরত আবু বকর রাজি আল্লাহ বাড়িতে যা কিছু ছিলেন সবই নিয়ে উপস্থিত করেছেন উমর রাবি আল্লাহ তাল বাড়ির যা কিছু তার অর্থ সত্ত ছিল অর্ধেক নিয়ে সে আল্লাহ রসুল সাল্লা আলু সাল্লামকে দিয়ে দিয়েছেন চিন্তা করা যেতে পারে সাহাবায় কলাম এই দিনের প্রচার এবং প্রসারতে মদিনায় খুব কম কম সংখ্যক সাহাবি ছিলেন যাদের জন্ম মদিনায় এবং মদিনায় তারা মারা গেছেন খুব কম সংখ্যক পাওয়া যাবে সবাই নিজের দেশ ত্যাগ করে চলে গেছেন বাইরে গিয়ে ইসলামের প্রচার প্রসার করেছেন তার বিনিময়ে আমরা মুসলমান হয়েছি নাহলে তো ইসলামটা এখানেই থাকতো আরব দেশের মধ্যেই সীমিত থাকতো সাহাবাই করাম তারা যাদের উপর যখন জুলুম ও অত্যাচার হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ হয়েছে যে দেশ ছেড়ে দাও দেশ ছেড়ে সেখান থেকে মক্কা ছেড়ে মদিনায় গেছেন তারা হলেন এই সকল লোক এবং এই মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব তারা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কোন কথাকে এটা জিজ্ঞাসা করতেন না যে আল্লাহ রসুল এটা কেন করতে হবে যেমন আমরা করে থাকি उटर वस्तु खेले उजू करते हैं क्यों करते हुए अल्लाह रसुल्लम खाली कारण की ना भाला कारण प्रत्येक विधान पिछले कारण खुजते जाए इसलम विधान आते गई अल्लाह रसुल्लम कारण अलहमदल जे रे रखम सरकम ही এমনও সাহাবি ছিলেন যে আল্লাহ রসুল সালু সাল্লামের ঐ সকল কাজও করতেন যেটা তো আসলে নেই নেই কিন্তু শুধু আল্লাহ রসুল্লাম কে ভালোবাসেন বলে ওই রকম একদিন যেতে যেতে রাস্তায় তিনি তার উঠকে দাঁড় করায় করার পর সেখানে পেছাপ করলেন হঠাৎ এই কারণে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন এরকম কেন করলেন আমার নবী সাল্লাহ সাল্লাম এই রাস্তা দিয়ে গেছিলেন আর এখানে পেছাপ করেছিলেন তাই করছেন সে সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান হওয়া চাই এ সম্পর্কে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কয়েকটি পয়েন্ট আপনাদেরকে উল্লেখ করব সাহাবাদের সম্পর্কে প্রথম যেটা বিশ্বাস আমাদের হতে হবে বা আলুসুন না জামা হিসাবে আমাদের যেটা প্রথম বিশ্বাস হতে হবে আমাদের থাকবে আমরা বিশ্বাস করি সেটা হলো যে তারা হচ্ছেন আম্বি আই কেরাম আলি সালামের পর সবচেয়ে মর্যাদাবান ব্যক্তিত্ব পৃথিবীতে সবচাইতে মর্যাদাবান ব্যক্তিত্ব কারা নবীদের পর এবং রাসুলদের পর সাহাবায় কেরাম রাজি আল্লাহ আন কেন কিছু জিনিস আমি একটু বললাম এবার একটা দলিল শুনেন আল্লাহ রা আলমিনে বলছেন যে হে নবী তোমার জন্য আল্লাহ তারা যথেষ্ট এবং মমিনদের মধ্য থেকে যারা মমিনদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করেছে আল্লাহ এবং তারা তোমার জন্য কি যথেষ্ট তাহলে আল্লাহ না খারাপ তারা ভালো না সে কারণে বলছেন যথেষ্ট তোমার তোমার জন্য আল্লাহ রাবুল্লা আলমিন এবং তোমাদের তোমার উপর যারা ইমান এনেছে মুমিনদের মধ্য থেকে অনুসরণ করেছে তারাই তোমার জন্য যথেষ্ট সাহাবাই সেই সকল যাদের সম্পর্কে প্রিয়নবিহাম্মদা সাল্লা বলছেন বুখারি এবং আল্লাহ রসুস্লাম বলছেন আমার সাথীদেরকে কি না গালি দিও না আল্লাহর কসম তোমাদের মধ্যে কেউ যদি পাহাড় পাহাড় দেখেছেন না আল্লাহ রসুল্লাম যে তোমাদের মধ্যে কেউ যদি ওহু পাহাড় বরাবর স্বর্ণ খরচ করে দেয় তাহলে আমার সাহাবি এক অঞ্জলি এই দুই হাত ধরে যা খরচ করেছে কিংবা এ আল্লাহু পাহাড়ি খরচ করেছেন কিংবা এতটুকু এর বরাবর আমরা হতে পারি না এটা কে বলেন আল্লাহ রসুল সাল্লিশাল্লাম গবেষকগণ উহুত পাহাড়ের ওজন কত হতে পারে সেটাও চিন্তা ভাবনা করেছেন ওহুদ পাহাড় কত টনের হতে পারে এটাও চিন্তা ভাবনা করেছেন সেখানে তো কেজি মুলা বললে হবে না টন মুলা বলতে হবে এক টন মানে একশো কুইন্টাল তো ওহুদ পাহাড় কতখানি ওজন হতে পারে সম্ভাব্য ওজন সেটা বলেছেন পঁয়তাল্লিশ হাজার মিলিয়ন টন পঁয়তাল্লিশ হাজার কি মিলিয়ন টন চিন্তা ভাবনা করতে পারেন এক একশো কুইন্টালে এক টন दस लक्ष टन एक मिलियन तो बोलता हजार मिलियन टन स्वर्ण नुनिया मानुष रसुल्लम सहाबीद परा जाबी एम्बिया और रसुल्लाह अल्लम সব দেখি কি ব্যক্তিত্ব আল্লাহর ওই এসছে তাদের উপস্থিতের সময় কারো এসেছে কারো সমস্যা হয়েছে পক্ষ থেকে সমাধান এসেছে আল্লাহ আল্লাহ তহাকে কিছু মুনাফে অপবাদ দিয়েছিল আল্লাহর পক্ষ থেকে ওহি এসে সার্টিফাই একজন মহিলা আর একজন পুরুষের মধ্যে সমস্যা হয়েছে বৈবাহিক সমস্যা কথাবার্তার সমস্যা আল্লাহর পক্ষ থেকে ওহি এসেছে সমাধান হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের স্ত্রীগণ এবং আল্লাহ রসুলের মাঝে সমস্যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সমাধান এসেছে এ সকল সৌভাগ্যবান ব্যক্তিত্ব দুনিয়ার সবচাইতে মর্যাদাবান ব্যক্তিত্ব যারা নবী এবং রসুলদের পর সবচাইতে চাইতে ব্যক্তিত্বের দিক দিয়ে এবং সম্মানের দিক দিয়ে সবচাইতে উত্তম এবং মর্যাদাবান বন্ধুগণ দ্বিতীয় সাহাবাদের সম্পর্কে যে বিশ্বাস আমাদের হবে সেটা হচ্ছে কি সৎ মোক্তাকি ওরা অসৎ কেউ না হ্যাঁ এর কথা এটা নয় যে তারা মানে গুণাগার না এরকম না তাদের মধ্যে গুণা হওয়ার সম্ভাবনা আছে বা ছিল এবং যদি তাদের মধ্যে কারো গুনা খাতা হয়ে থাকে তাহলে যার আরবি শব্দ হচ্ছে আদল অদুল তারা সকলে এই কথাটির অর্থ কি অদুল বা আদল হচ্ছে একটা মানুষের অন্তরের একটা স্বভাব যেটা মানুষকে সব সময় তাকো আর দিকে ধাবিত করে পরেজগার হয়ে থাকার জন্য মানুষকে স্বভাবগত ভাবে তাদেরকে কি করে এমন একটা স্বভাব যেই সুন্দর স্বভাবটা তাকে সব সময় মোত্তাকি হওয়ার পরেজগার হওয়ায় হওয়ায় সহযোগিতা করে কি এমন পরহেজগারই ও মত্তাকি যে যেগুলো সমাজের কারণে সমাজে যেগুলো ইসলামের দৃষ্টিতে যেগুলো খারাপ নয় কিন্তু সমাজে একটু খারাপ সেগুলো সারা বর্জন করে একে বলা হয় আদেম উদাহরণস্বরূপ এই শার্ট প্যান্ট পরা কি ইসলাম নিষেধ করেছে করেনি করেন ঠিক আছে কিন্তু যিনি মোত্তাকি এবং প্রহেজগার মানুষ হবেন তিনি এরকম তার স্বভাব হবে যে তিনি বলবেন যে না এখানে যদিও এইটা ইসলাম নিষেধ করেনি কিন্তু এটা ভালো আলেম ওল আমার পোশাক নয় বলে আমি এটা করবো না একে বলা হয় মরুয়াত মানে ইসলাম নিষেধ করেনি কিন্তু তা সত্ত্বেও সেই জিনিসটাকে বর্জন করেছে এই কারণে যে সেটা ভালো মানুষের পোশাক পোশাক নয় সে কারণে সেটা সে বর্জন করতে একে বলা হয় মুরুয়াত তো সাহাবা কেরাম সকলেই সৎ সকলেই মত্তাকে এবং সকলেই এমন ব্যক্তিত্ব যারা এরকম মুরুয়াতের বিপরীত কোনো কাজ করেননি তারা সকলে সৎ এর বিষয়ে কি দলিল লা বুুলামন করানে বলছেন কালেকা যা আল্নাকুম উ্মতান বসাাতা লেতকুনু সুহাদা আলা নাথ কুর রাসুল আকুম শাহিদা আল্লাহতা বলছেন এই এভাবে তোমাদেরকে মধ্য পন্থা উম্মত করলাম মধ্য পন্থে উম্মত করলাম যেন তোমরা লকদা উপর সাক্ষি দাটাহ কে আমতে দিনে সাক্ষি দাতাহ আর রাসুল তোমাদেরউপর সাক্ষি দাটা হয় তাহলে যে সকল লোকেরা কেয়ামতের দিনে সাক্ষীদাতা হবেন যাদের সাক্ষী আল্লাহ রাবুল আলমিন গ্রহণ করবেন ওরা সৎ হবেন না অসৎ হবেন ওরা অবশ্যই সৎ সে কারণে কথা আল্লাহ রসুল আল্লাহ রা আলমিনে বলেছেন বন্ধুগণ সাহাবাহাম সকলেই সৎ এবং আহ জামা আতের এটি হচ্ছে আখির অবিশ্বাস তবে মনে রাখবেন সৎ হওয়া আলাদা জিনিস আর সৎ হওয়ার পরেও গুনা খাতা হওয়া আলাদা জিনিস সম্ভাবনা আছে কিন্তু এ সকল গুণা যেহেতু তারা ইমানের দিক দিয়ে আমাদের আগে ইমান এনেছেন তারা আল্লা রসুল সাল্লাহ সাল্লামের সাথে সংগ্রাম করেছেন নিজের যান ও মাল দিয়ে এবং তাদের যতগুলো ফজিলত এসেছে এবং তারা যেভাবে আগ্রহী ছিলেন এবং যেভাবে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দেবেন এটা দ্বিতীয় বিশ্বাস সাহাবাদের সম্পর্কে আমাদের হওয়া দরকার তৃতীয় বিশ্বাস এবং তৃতীয় জিনিস যেটা আমাদের হতে হবে শাহাবাদেরকে সাহাবাদের সম্পর্কে সেটা হলো যে আমরা সকলেই সকলের প্রতি তাদের আমাদের সকলের প্রতি এটা ওয়াজে পেটাই জরুরি যেন আমরা তাদেরকে ভালোবাসি সকলের প্রতি কি এটা জরুরি যেন আমরা তাদেরকে ভালোবাসি এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি কারণ তাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ভালোবাসতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যাকে ভালোবাসবেন ওকে আমাদের ভালোবাসতে হবে না যদি আমরা ওকে ভালো না বাসি তাহলে আল্লাহ রসুলের ভালোবাসা পাবো না আর ওদের ভালোবাসাতেই আল্লাহর রাহিম যারা তাদের পরে এসেছে মানে সাহাবাদের পরে এসেছে তারা বলে হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের সেই ভাইদের ক্ষমা করো যারা কারা তারা সম্পর্কে মানে কোন রকম বিদ্বেষ রাখা যাবে না লিল্লা আ যারা ইমান এনেছে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন খুবই দয়ালু খুবই রহমশীল তাহলে সাহাবাই ক্রামদের সম্পর্কে আমাদের এরকম মহব্বত ও ভালোবাসা হতে হবে কোন রকম বিদ্বেষ এবং কটুক্তি করা যাবে না এটা ছিল সাহাবাহিক রামের সম্পর্কে তৃতীয় ও বিশ্বাস যেটা আমাদের হতে হবে চতুর্থ বিশ্বাস হচ্ছে কোন রকম তাদেরকে গালি দেওয়া যাবে না অন্তরে বিশ্বাস রাখা যাবে না আর কোন রকম গালি দেওয়া যাবে না ভাই আমি যদি কোন সাহাবিকে গালি দিই তাহলে আল্লাহ রাব্বুল আর আমি যে ওদের উপর সন্তুষ্ট আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আলসাল সাল্লাম যে তাদেরকে ভালোবাসেন আর আমি যদি ওখানে ওকে গালি দিই তাহলে কি করলাম সরাসরি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেটাকে পছন্দ করেন সেটাকে আমি ও পছন্দ করলাম সেজন্য তাদের গালি দেওয়া যাবে না মনে রাখবেন দুনিয়াতে এক সম্প্রদায় আছে যারা সাহাবায় ক্রামকে গালি দেয় একদল লোক আছে যারা সকল সাহাবাহকরামকে গালি দেয় আর একদল লোক আছে যারা সকলকে দেয় না ওরা বলে সাহাবাদের মধ্যে কিছু মানুষ খারাপ ছিল কিছু মানুষ ভালো ছিল কিছু মানুষ মুনাফেক ছিল সেই জন্য তাদের কাছে মুষ্টিময় কয়েকজন সাহাবা বাদে বাকি সবেই গাল পাত্র কি আবু বকর ওমর রাজি আল্লাহ তালহোক যারা প্রথম খলিফা দ্বিতীয় খলিফা তাদেরকে বলে এরা হচ্ছে খেয়ানতকারী এরা আলী আলীর তাল আনহোকে খেরাফত দেয়নি তার আগে নিয়ে নিয়েছে অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম দশজন সাহাবিকে এই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন যাদেরকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জান্নাতের সুসংবাদ দেয় আমরা তাদেরকে বলবো যে এই খেয়ালত করি উদী আল্লাহ তাল্লাহর মতো লোককে বলবো আমরা খেয়ালতকারী আলুসুল্লা জামাতের বিশ্বাস যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পর সর্বোত্তম ব্যক্তি ব্যক্তি হচ্ছেন হজরতান তারপর আলী তারপর বাকি ছয়জন সাহাবি যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে অতপর সেই সকল সাহাবি যারা বদরের যুদ্ধে শরিক হয়েছিল অতঃপর সেই সকল সাহাবি যারা উহুদের যুদ্ধে শরিক হয়েছিল অতপর সেই সকল সাহাবি যারা সন্ধির সময় আল্লাহ রসুল সাল্লামের হাতে হাত করেছিল যারা বায়ত করেছিল আল্লাহ রসুলের হাতে হাত রেখে অঙ্গীকার করেছিল বিশেষ ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন তাদের থার্টিফাই আকাশ থেকে কোরআনের আয়াত অবতীর্ণ করে বলেন যে লাকাত রবি আল্লাহ আনিলা সে সকল মমিন থেকে আল্লাহ সন্তুষ্ট যারা গাশের নিচে তোমার হাতে বায়াত করেছে আল্লাহ বলেছেন রাজি আল্লাহ আল্লাহ তালা তাদের থেকে সন্তুষ্ট এবং এরাও আল্লাহ থেকে সন্তুষ্ট তো যে সকল সাহাবির সম্পর্কে এত আয়াত এত কোরআন এত হাদিস সে সম্পর্কে যদি মানুষ তাদেরকে মর্যাদা না দেয় তাদেরকে গালি দেয় তাদেরকে খেয়ানৎকারী বলে তাদেরকে আরো অন্য অন্য কিছু বিষয়ে কটুক্তি করে তাহলে সে মানুষের ইমান নেই ভাববেন এরা এদের ইমান সত্যিকারে ভালো ইমান না এরা আসলেই মুনাফে বন্ধুগণ এটি ছিল চতুর্থ নম্বর বিশ্বাস একটি হাদিস এই সম্পর্কে বলে দিই আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আমার কোন সাহাবি গালি দিবে ফা ওর উপর আল্লাহর অভিশাপ হোক ওয়ালমালা একা ফেরেস তার অভিশাপ ওয়ান না আজমাইন সমস্ত লোকের অভিশাপ সেজন্য সাহাবিদের পোক কাউকে গালি দেওয়া যাবে না পঞ্চম নম্বর জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে যে মানুষ ছিলেন কারণে তাদের অনেক সময় আর সেই ঝগড়া বিবাদের মধ্যে সবচেয়ে বড় ঝগড়া বিবাদ হচ্ছে যেটা মহাবিয়া ও আলী রাজিয়া আল্লাহ আনহোর মাঝে হয়েছিল ঘটনাটা ছিল এরকম সংক্ষিপ্ত আকারে যে হজরত উসমান রাদী আল্লাহ তালহ তৃতীয় খলিফাকে কিছু লোক আক্রমণ ভাবে না হোক হজরত উসমান রাদী আল্লাহ আনহকে নিজ গৃহে হত্যা করে দিয়েছিল চিন্তা করছেন কত বড় বর্জিত খারাপ কাজ যিনি খলিফা প্রধান ইসলামিক রাষ্ট্রের যার সম্পর্কে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ্লাম জান্নাতের সার্টিফাই দিয়েছেন সেই হজরত উসমান আদি আল্লাহ তালহ কি বলে যে তাবুকের যুদ্ধের সময় এতগুলো জিনিস দিয়েছিলেন এতগুলো জিনিস দিয়েছিলেন একশো উঠে আল্লাহ রসুলের কাছে হাজির করে দিলেন এক প্রথমে আবার এনে দিলেন একশো আবার এনে দিলেন একশো তিনশো উঠ সেই যুগে এই যুগে কত দাম হতে পারে চিন্তা করেছেন শেষ মেশ বাড়ি থেকে স্বর্ণ এবং রূপের মুদ্রার একটা পুটলি নিয়ে এসে আল্লাহ রসুলের কাছে ছেড়ে দিলেন যেমন এইভাবে রেখে দিলেন আল্লাহ রসুলের সামনে তখন সেই সন্ধ্যার মুদ্রাগুলো মাটিতে ঠোকা লেগে চারোদিকে এরকম লাফালাফি করছিল আর ছিটকে পড়ছিল ওই সময় আল্লাহ রসুল কুড়াচ্ছিলেন আর বলছিলেন যে উসমান তুমি এর পরে যা কিছুই করো আল্লাহ তোমাকে তো সেই খলিফাকে কিছু লোক বিদ্রোহ করে তার বাড়িতে ঢুকে হত্যা করেছিল এই হত্যা করার পর হৃজন ভাই মনে রাখবেন এই যে মিছিল টিছিল ইসলামী নাই এখানে বলতে বাধ্য হলাম আমি এই মিছিল করতে গেলে এরকম মানুষ জশে চলে আসে আর আসার পর হক না হক কিছু রাস্তা দিয়ে যাবে যা কিছু ভাবে লুটপাট করে নিবে এটা এটা কি ধরনের ইসলাম তো এরকম মিছিল শুরু হয়েছিল জন্য ইসলাম মিছিল নিষেধ করেছে যদি কোন রাজা বাদশাহ যদি খারাপও হয় তাহলে তাদেরকে শোধরার জন্য আলাদা আলাদা নিয়ম হবে কিন্তু এই মিছিল হবে না যাই এরকম করার পর হজরত উসমান রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ আহ খলিফা হলেন তখন একদল লোক বলতে শুরু করলো আলী রাধি আল্লাহ তালহোকে নতুন খলিফা কে যে আগে যারা উসমান রাজি আল্লাহ তালকে হত্যা করেছে আগে তাদের বদলা নেন তারপরে অন্য কিছু করবে। আর হাত আলী রা তাল নিজের বিচক্ষণতায় বলছিলেন যে এখন তো লোকরা আমারই নয় আমি পর হয়ে আছি লোকদের মধ্যে সমস্যা এদের অবস্থা একটু এ হয়ে যাক নরমাল হয়ে যাক তারপরে বদলামি বুঝতে পারছেন সমস্যা কি ছিল একদল বলছে এত খারাপ কাজ করেছে সেজন্য আগে ওদের বারোটা বাজানো হোক সোজা কথায় আধারত আলী তিনি ছিলেন বিচক্ষণ পন্ডিত বলছেন না এখন অবস্থা খুব খারাপ তাই মানুষের মধ্যে একটু কি আসুক সংযমতা আসুক একটু মানুষের মধ্যে শান্তি বিরাজ করুক তারপরে ধীরে ধীরে কি করা হবে তাদের বদলা নেওয়া হবে এটা খুব ভালো মত ছিল যারা দেশ পরিচালনা করেন তারা এটা জানেন যখন কোন বিষয়ে ঘাটি হবে মানুষের মধ্যে উত্ত্যক্ত জনতা হবে সেই সময় কি করা যায় না শাস্তি দেওয়া উচিত নয় ধীরে ধীরে সেই বুদ্ধির সাথে কাজটা করা দরকার এটা হয়তো আলি চাচ্ছিলেন এই নিয়ে দুই দলের মধ্যে গন্ডগোল হয়ে যায় আবার লড়াই শুরু হয়ে যায় সাহাবাই ক্রাম এবং তাবেন এবং যুদ্ধে শহীদ হয়ে যায় এখন কথা হলো যে এই যে একটা ঝগড়াঝাঁটি বাঁধল সে কারণে অনেক লোক সাহাবাই ক্রামকে দোষারোপ করেন এবং এই জিনিসগুলোকে খুঁটে খুঁটে বর্ণনা করেন কে বলে না আলী হক ছিল কে বলে কে হক বিশ্বাস হচ্ছে যে সাহাবাদের মধ্যে যা কিছু ঘটেছে সেটা মনে রাখতে হবে যেন সেই বিষয়ে আমরা এক অপরকে হক না হক এবং সৎ অসৎ আর এক অপরের জন্য আমরা রকম এবং কোন রকম যেন আমরা পর্যালোচনা আর সমালোচনা না করি যেন চুপ থাকে যা হয়েছে হয়েছে যা ঘটেছে ঘটেছে আব্দুল একটি বিষয়ে উমার বিন আবদুল আজিজ তাকে পঞ্চম খলিফা বলা হয় বনু উমাইড এর একজন বাদশাহ যার নাম হলো উমর বিন আবদুল আজিজ তাকে এই এই সমস্যাগুলির সম্পর্কে একদিন জিজ্ঞাসা করা হলো তখন তিনি উত্তর দিলেন সেই বিষয়ে সেই বিষয়ে সেই রক্তে আমি কি আমার জিহবার ঢুকাবো একটা গুরুত্বপূর্ণ কথা যে যেখানে আমার কোন অবদান নেই যে বিষয়ে আমি আমার কোনো আর নিজের মন্তব্য দ্বারা এই সকল জিনিসকে গোলমালে ফেলবো আমি চুপ থাকবো ইবনে তাই মিয়া রহমাতুল্লাহ আলে বলেছেন যে তারা এমন উন্মত ছিলেন যে তারা যা কিছু করেছেন চলে গেছেন তারা কি করেছেন না করেছেন ওই সম্পর্কে কি আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ ছিল তাহলে আহ জামাতের অপোজিটে যে সকল দল আছে যাদেরকে শিয়া এবং রাতেজি বলা হয় তারাই এগুলা বের করে বারবার কেন কারণ তাদের ওইটাই প্রথম গোলমাল পেল যে আবু বকর এবং উমর হজরত আলীর থেকে খেলাফত কেড়ে নিয়েছিল ইতিহাসকে নোংরা করে দিয়েছে কারবালার ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রসুল সাল্লাহ্লামের বংশধরের প্রতি মহব্বত ভালোবাসার দাবি দেখিয়ে ইতিহাসকে একেবারে গোলমাল করে রেখে দিয়েছে মনে হচ্ছে সমস্ত সাহাবাই ক্রামি মুনাফের ছিলেন মনে হচ্ছে মধ্যে এমন আচরণ ছিল যেগুলো মনে হচ্ছে খুবই খারাপ তারা এই সকল ইতিহাসে বর্ণনা করেছে আর আমরাও যদি সেগুলো বলতে যাই তাহলে কি হবে আমরা তাদের সাথ দেব আর যাদেরকে আল্লাহ সার্টিফাই করেছেন তাদের ব্যাপারে আমরা গোলমাল কথা বলবো আমাদের আলু সন্না জামাতের মধ্যে কিছু লোক আছে যারা এরকম শিয়াদের মত থেকে ইড তাদের প্রভাবে প্রভাবিত দেশের একটা ইসলামী দল নাম না বলছি তারা এ সকল কার্যকলাপকে ভালো মনে করে তাদের বই পুস্তক কে ভালো মনে করে একদিকে যদি তারা হুকুমাতে এলাহিয়া লিখেছে এই আফেদি শিয়ারা তোরা এদিকে হুকুমাতে ইসলামিয়া লিখেছে যে সকল ইসলামিক দেশ এবং রাষ্ট্র বর্তমানে গণতান্ত্রিক বলে এই শিয়া দেশে কায়েম হয়েছে তারা এই দেশেও ইসলামিক রাষ্ট্রের নামে এবং দেখি হয় সেখানে রাজতন্ত্র গুনাগুন বর্ণনা করা হয় আবার গণতন্ত্রের গুণাগুণ বর্ণনা করা হয় ইসলামে গণতন্ত্রের কোনো নামই নাই তবে রাজতন্ত্র আছে খেলাফতের পর রাজত্ব হয়ে এসেছে সেটা মোয়াবিয়া রাদি আল্লাহ করুন বা তারপরের লোকেরা করুন এবং সেই সময় তারা এই রাজতন্ত্রের যেখানে বসবাস করছেন দেখেন যেগুলো পৃথিবীতে গণতন্ত্র দেশ আছে এখানকার কি বেশি শান্তি আছে মনে রাখবেন যদি রাজা সৎ হয় তাহলে সেই দেশটা অন্যান্য যে কোনো আইন পদ্ধতি থেকে সুন্দর হয় যদি অত্যাচারী হয়ে যায় তাহলে খেলাফত আছে ইসলামে রাজতন্ত্র আছে এবং যদি অন্য পদ্ধতিতে কোন দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েও যায় তা সত্ত্বেও আবার তাদের আনুগত্য করার আদেশও এসেছে আমি আমার আলোচনা এখান থেকে শেষ করলাম আলোচনার সারাংশ এরূপ যে সাহাবায় কেরাম রবিআ আনহম তারা হচ্ছেন সেই সকল লোক সেই সকল সৎ ব্যক্তিত্ব যারা ইমানের অবস্থায় প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাই সাল্লামকে দেখেছেন সাক্ষাৎ করেছেন এবং ইমানের অবস্থায় তারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের বিরাট মর্যাদা আছে কোরআনে অনেকগুলো আয়াতে তাদের সার্টিফাই এসেছে প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাই সাল্লাম তাদের সম্পর্কে অনেক কিছু উপদেশ দিয়ে গেছেন তার মধ্যে সবচাইতে বড় হাদিস এবং সবচাইতে মর্যাদার বিষয় আমার সাথীদের গালি দিও না কারণ তোমাদের মধ্যে কেউ যদি ওহুধ পাহাড় সমান বরাবর স্বর্ণ খরচ করে দেয় তাহলে তাদের এক অঞ্জলি বা হাফ অঞ্জলি খরচ করার মতো তোমাদের তোমাদের এই ঔুধ পাহাড় পূর্ণ স্বর্ণ খরচ করা তাদের মতো হতে পারে না সমতুল্য হতে পারে না সেই কারণে সাহাবাহিক রাম সকলেই অদূর সকলেই সৎ এবং আমাদের আকিরা এবং বিশ্বাস তাদের সম্পর্কে সুন্দর হবে ভালো হবে তাদেরকে তাদের মর্যাদার নজরে আমরা দেখব তাদেরকে আমরা ভালোবাসবো এবং শুধু মর্যাদা ও ভালোবাসা মুখে বললে হবে না যেমন আচরণ ছিল যেমন আল্লাহ বিধানকে কে হাদিসকে কে অনুসরণ করেছেন ঠিক সেরূপ যদি আমরা চলতে পারি তাহলে সেটাই হবে আসল মহব্বত ও ভালোবাসা প্রকাশকারী আহ সেটাই হচ্ছে তারাই হচ্ছেন সালাহ সালেহীন আমাদেরকে তাদের বিষয়ে এরকম সুন্দর আকিদা যেটা আলু জামাতের সেটা আমাদের অবশ্যই রাখতে হবে আর মনে রাখতে হবে যারা সাহবাহ কত মন্দ বলে আবু বকর উমর রবি আল্লাহ খেলাফত খেলাফতের ব্যাপারে খেয়ানতকারী বলেছে বলেছে তৃণবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের স্ত্রীদেরকেও নোংরা বলেছে আয়সা রাবি আল্লাহাকে অনেক ধরনের কটুক্তি করেছে এবং অনেক এরকম লাগিয়েছে যেটা মানে শুনলে মানুষের লোম মানুষ বলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন যাকে যার প্রশংসা করেছেন আর তিনি বেবিচারেনি নাউদিবুল্লাহ তো যারা এরকম কথা বলে আসলে মনে রাখবেন তারা আসলে ইসলামকে ধ্বংস করতে চায় সাহাবিদের কোনো এক সাহাবি সম্পর্কে সে খুদ বের করছে বা তার সম্পর্কে কটুক্তি বলছে বা দোষারোপ করছে তাহলে জেনে রাখো সে হচ্ছে জিন্দিক সেই ইসলাম শত্রু সে কারণে ভাই আমরা এরকম কার্যকলাপ করতে পারে না এবং আমাদের এরকম কার্যকলাপ থেকে দূরে থাকা দরকার যারা এরকম করে তাদের আল্লাহর জন্য আমাদেরকে শাহাবাদের সম্পর্কে সঠিক বিশ্বাস স্থাপন করা তৌফিক দান করেন তাদেরকে ভালোবাসার এবং তাদের অনুসরণে কোরআন শূন্য বুঝা এবং সে অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম ওরমুল